জায়দ ইবন খালিদ রদিল্লাহ তাল্হ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর আসবাবপত্র সর্বরাহ করল সে যেন জিহাদ করল আর যে ব্যক্তি আল্লাহর পথে কোনো জিহাদকরীর পরিবার পরিজনকে উত্তম রূপে দেখাশোনা করল সেও যেন জিহাদ করল